কত রকম জমিন তোমার বিরোধিতা করবে না আসমান তোমার বিরোধিতা করবে না সূর্য তোমার বিরোধিতা করবে না চান তোমার সূর্য বিরোধিতা করবে না বাতাস বইবে পানি বর্ষিত হবে জমিনের ভিতর থেকে তোমার জন্য তোমার প্রয়োজনীয় জিনিস সব জিনিস জমিনের ভিতর থেকে ব্যয় হবে জমিন দিতে বাধ্য করছি হবে না টেনশন করো না বলে আমার কি আমি পাই না না পাই বলে না না আমি এমন সিস্টেম জমিন আসমানের মধ্যে কায়েম করছি যে এই সিস্টেম কেউ ভাঙতে পারবে না এই সিস্টেম ভাঙার ক্ষমতার কারণে আমি প্রত্যেককে প্রত্যেককে খুদা লাগায়নি শেখ সাদমতুল্লাহ বলেন শিকারী জাল পাচ্ছে পেটের দেয় আর শিকার ওই জালে ফাঁসছে সেও পেটের দেয় সেও পেটের নদীতে জাল ভালোইছে আর মাছ ওই জালের মধ্যে ফাটছে বলে উভয় নিজের পেটের দেয় दो में जाल पाते पेटर दाल पेटर दर्शी फलश करते बर्शी टोप गिल्ला सब मखलूक के खुदा लगे पेट सबे दीछी সবাই খাইবার চাহিদা তো কাজেই এই খাইবার চাহিদা সবাইকে লাগিয়ে দিয়া প্রত্যেককে পরীদের কাজে লাগাই বাধ্য করে দিচ্ছি তোমার ঘর ঝাড়ু দিবে রাস্তাঘাট ঝাড়ু দিবে তার পেটের দায় যেহেতু তার সিদা লাগে তোমার ঘর ঝাড়ু না দিলে তার খানা হবে না এজন্য জন্য সে নিজের পেটের জন্য তোমার কাজে বাধ্য তারও পেট আছে সে পেটের দায়ে নিজের জুতা নিজের আত্মীয় স্বজনের জুতা সবাই জুতা অপরিচিত লোকের জুতা সাহ আপনার জুতাটা শিঙে গেছে আপনি দেখেন নাই মনে হয় ব্যান আমি একটু সিলাই দিই আরে আপনার জুতাটা একটু রং নষ্ট হয়ে গেছে ব্যান আপনার জুতাটা একটু পালিশ করে দিই জুতা পালিশ করবে নিজের পেটের দেয় অন্যের জুতা কাপড় সিলাই দিতে নিজের কাপড় শিলায় না খালি নিজের বৌব কাপড় শিলায় বলে যে দুনিয়ার মানুষের কাপড় শিলায় বউ ব্যব সিলাইতেই চায় না বলে মানুষের কাপড় সিলাই আপনার কাপড়ের প্রয়োজন তাহলে আমার ক্ষুধা নিবার হবে যদি আপনার কাপড় সিলাইয়ে দিন মেয়ের মুখের দশ প্রজারা রাজার খেতমুখ করে রাজা প্রজাদের খেতমুখ করে প্রত্যেকে পেটের দেয় রাজার রাজত্ব থাকে না যদি প্রজা পালন না করে আর প্রজারা রাজত্ব বাস করতে পারে না যদি রাজার হুকুল না মানে তো প্রজাদের খানা হয় না প্রজারা রাজাকে মানতেছে নিজেদের পেটের দেয় রাজা প্রজাদেরকে পালন করতেছে প্রতিপালন করতেছে নিজের পেটের দেয় আমার রাজত্ব ঠিকই রেখে হেবে প্রজা পালন লাগবে আর যদি সে প্রজাপালন থেকে গাফেল হয়ে যায় নিজের আদোদ প্রবদে থাকে না তারা দেউলিও কে আল্লাহ তালা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন কাজে ভাগ করে দিচ্ছে প্রত্যেকে নিজ নিজ কাজ করতেছে তো নিজের কাজ করে না পরের কাজ করে প্রত্যেকে নিজের পেটের দেয় অন্যের কাজ রিক্সা চালাবে রিক্সা কি নিজে চড়াখালি চলবার জন্য আপনাকে পর্দা আপনাদের ঘরে দিব বলে দেখেন পর্দা ধরেন দেখেন ভিজেন না আবার নিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিক্সা আপনার সঙ্গে এত খাতির করে আপনারে উঠা রিক্সায় বসাইছে আবার আপনার করতেছে আপনি কোনো ভিজে গেলেন নাকি আপনারা পর্দা দিয়ে দিচ্ছে আর নিজে বৃষ্টির মধ্যে চালাইতে বৃষ্টিতে দিচ্ছে এত যে আপনারে খাতির করে আপনাকে কি লাগে কিচ্ছু লাগে না বলে ও বেতারা পেটের দায়ে আপনাকে রিক্সায় বয়া টানতেছে রিক্সায় টানলে খুব ভালো লাগে আর যদি প্যাসেঞ্জার না উঠে তো মনটা খারাপ হয়ে যায় কোন প্যাসেঞ্জার সারাদিন বয়ে বেয়ে বাকি মানুষ পরে যদি বিকালবেলায় বলেন ভাই আজকে তো আপনার খুব আনন্দের দিন খুশির দিন আপনার একটু রিক্সা চালাইতে হলো না সারাদিন খালি বয়ে বয়ে আরাম করলেন কি বলে সে বলে না প্যাসেঞ্জার নাইমা চালানা উঠে বসে আরেকজন অবসর নেই জিরেবার সময় নেই তাহলে যদি বলেন যে ভাই আজকে তো আপনার বড় দুঃখের দিন খুব খাটা খাটনি করলেন একটু জিরেতে সময় পেলেন না বলেন না আমি আসলে আজকে তো আমার বড় সুখের দিন কামাইছি আমি মেরে জন্য রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে জমিনের মধ্যে ফসল হইতেছে তো জমিন সে নিজের ক্ষেতের ফসল বস্তায় ভরতেছে বস্তায় ভরতেছে নিজের মাথায় লইতেছে हाटर दि निजर खर फ हाटर दि रे खे नई हाटे रेंदा खेब नाख दाल दीब आड़ताल अब दाय सा बोझी कर ওই কাকে বোঝাই করা সে চালান বগুড়া যাইতেছে পাবনা যাইতেছে ঢাকা যাইতেছে ঢাকা শহরের লোক বগুড়া শহরের লোক পাবনা শহরের লোক তাগো জাগা জমিন কিচ্ছু নেই শহরের লোকেরা জাগা জমিন আছে রেখে খেদাবাদ করে শহরের লোকেরা কি বলেন খেতে কিছু খালেখি কাগজ কলম অফিস আদালতে চাকরি করে থাকার জন্য ছোট ঘর পাইছে কোনো রকম শহরে ভাড়া থাকে জাগা জমিন বলবে ওদের তো কোন জায়গা জমিন নাই যে ওইটা হাল চাষ করবো আবাদ করবো না যাদের জায়গা জমিন আছে তাদের জায়গা জমিনের মধ্যে ওই জমিনে আল্লাহ তোমার ফোরা কি ফের করছে আর ওইটা उठे भीड़ा कर शहरे पोचे दोकानदारोकने उठे शहर लोक जामीन कैमनेबेना हाल्ट करके अपनी तो दिए লোকাটা পারে না দোকানদারের দোকানে উঠেছে দোকানদার যখন দোকান খুলছে তো কিনা খুলির মাথায় খুলি ওই বস্তা আইনা তার বাড়িতে পৌঁছে দিচ্ছে বাড়িতে নিজে রান্ধেও জানে না গরমের মধ্যে ওরা এইবার খান এই যে খাইলো প্লেটে খানাটা এটা কে গাইছে ওনার খবর আছে কোন জমিনে তৈরি জানে উনি কে এই চাউল আমদানি করলো এটা উনি জানেন বাচ্চাটার মধ্যে কি দেখা আছে যে আমি তো পয়সা দিয়ে খাই না পয়সা দিয়া খাইছেন একটা ধান জমি তৈরি হইছে সূর্যের আলো লাগছে চাঁদের আলো লাগছে রাতের অন্ধকার লাগছে দিনের আলো লাগছে বাতাস লাগছে বৃষ্টির পানি লাগছে এই সবকিছু জমিনের পশ লাগছে এই সব কিছুর দাম কি দশ টাকা দশ টাকা দিয়া ভাত খেয়েছে আল্লাহ ফিরি খাওয়াইছে ওই টাকাটা না নিলে আপনি খারাপ হয়ে যেতেন এই জন্য টাকা দিয়া খাও কিন্তু আসলে ফিরি খাই না সূর্যটা চালাইতে কত খরচ কোনো দেশের সরকার সূর্য চালাইতে পারবে বাতাস চালাই দুইটা ফ্যান চালাইলে মাসে শেষে বিল গড়াই দিবানি পান খাচ্ছে কতটুকু বাতাস চলছে আর এই খেটের মধ্যে বাতাস চালাইছে কোথায় বাতাস চলছে পাম্প মেশিন দিয়ে ঘরের সাদের উপরে পানি উঠেছে এক মাস উঠেছে তো বিল লাগছে চোখ বড়ো বড়ো হয়ে গেছে বলে এত টাকা মিলাইল আর আল্লাহ মন মন পানি সমুদ্র থেকে উঠাইয়া ব্যাগ দিয়া ভাসাইয়া জমিনের ফাল্লো এটাতে কত খরচ গেল সেই জন্য বলে যে ভাই রুজির মালিক কেলা আল্লাহ তার সিস্টেম লাগাইছে বলে সিস্টেমের রুজি যাদের জমিন আছে তারাও খাইব দেখো জমিন নেই তারাও চিন্তা না করুক তাদের রুগী আসতে থাকে না শহরবাসী তাদের থাকা জমিন নাই তাদের রুগী আসতে আসতে খেলা ভাই তারা শহরে বসে বসে তাদের খানা খেতেছে তাদের রুজি তারা খেতেছে কোথায় কোন বাগানে ফল ওই ফলের মধ্যে যে ফলটা পার মধ্যে মতে তারা লেগছে ওইটা থাকতেছে তার খবরও নাই যে ট্রেনে উঠাইলো আইল না ট্রাকে করে আইলো না হাওয়াই জাহাজে আসলো না পানির জাহাজে আসলো এইভাবে মেরে মহতারণ দোষ আল্লাহ রুজি সিস্টেম সব মখনুখকে রুজি দিতেছে মানুষকে রুজি পানি পানি দিতে মখনুক জঙ্গলে হিংস্র জানওয়ার তো তাদের রুজি দিতেছে দৈনিক সে তাজা করিজা খাইবে তো তাকে দৈনিক তাজা করিজা খাওয়ায়নি সে দৈনিক তাজা রক্ত খাবে বাঁশি রক্ত খায় না তো তাদের দৈনিক তাজা রক্ত খাওয়ায়নি সে দৈনিক তাজা গোষ্ঠ খাবে তো তাকে দৈনিক তাজা গোষ্ঠ খাবে জঙ্গলের হিংস জান সব মকলুককে রুদি দিতেছে আর বলছে মানুষকে রুদি বলে যত পানি খেয়ে আমি যত রুজি দিছি মানুষকে সবচেয়ে উত্তম সেরা রুদি দিছে রক্ত বাগে থাক রক্ত তুমি খাইও না সাজা গোষ্ঠ অন্য মকলুকে থাক তুমি তো রান্না খাও তুমি সব না গোষ্ঠ খাই গোষ্ঠ খাও তুমি হালাল খাদ্য খাও তবলিক থাকবে তো কি চিনবে মানুষ আল্লাহ বুঝেছে তোমার কে পালছে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মার বোকা কে তোমার পালছে সে এতদিন দুনিয়াতে তবলি খুঁজে নাই তবলিকে যায় নাই নাই সেটা বুঝছে আমার খেতে আমারে খাওয়ায় আমার চাকরি খাওয়ায় আমার টাকা আমারে খাওয়ায় আমার ব্যবসা আমাকে খাওয়ায় তো কবরের তো সব ব্যবসা ব্যবসা কিছু নেই এখন কি জানি কেড়ে জানি আমার কাছে আমি তো কিছু দেখি না চাকরিও নেই আমার আমার ব্যবসাও নেই আমার জায়গা জমিনও নেই কিছুই নেই আমি জানি না বলে ঠিকই তুই জান এমন মুগুলের বাড়ি দিবে বলে যে এক বাড়িতে ছাই হয়েছে যে আল্লাহকে চিনবে তো সে কবারে জবাব দিয়ে দিবে সবাব আমার রব তো আল্লাহ আমাকে পালছে আল্লাহ আল্লাহ জমিন আসমান এরকম সিস্টেম লাগাইছে আমার রুদি কোথা কোথা থেকে আহরণ করে আল্লাহ তালা सूर्य के, के, के उठे चाँद उठाई रात कर दिन कर मौसम परिवर्तन करीत मौसम बन गरमे मौसम बनाई शीत मौसम पर नहीं रकम গরমের মৌসুমে তৈরি করিক খাওয়ার জন্য আরেক রকম হবে আল্লাহ সমুদ্র চালাইছে পানি চালাইছে তার মধ্যে মহলোক বানাইছে খাদ্য তৈরি করছে মাছ খাইবা মেয়ের মহাম দোসটা বুজুর্গ সমস্ত রুজি আল্লাহ আমাদের জন্য যোগান দিতেছে আমাদের জন্য যোগান দিতেছে রুজি আল্লাহালার বন্টন হিসাবে প্রত্যেকে খাইতেছে কেউ নিজের বুদ্ধিতে খায় না সেই জন্য অন্ধলোকরে খাওয়াইতেছে শোক বলে আমার শোক আছে বলে আমি খাইনি বলে না না অন্তলক বানাইছে আল্লাহ তারা বলে আমার চিনিকে যাও তো তবলিগুলো খুব দিব যে দেখো তুমি তো মনে করছো যে বলে তুমি খাও বলে না আল্লাহ তারা বহু অন্ধ লোকরে খাওয়াইতেছে দেখো ও ঠিকই তো আল্লাহ তো আমার আত্মাও আছে শক্তি আছে বলে আমি খাইছি বলে দেখো না বহুকে দেখ আল্লাহ যখন বাপ মরে গেছিল সবাই কান্দছিল দুঃখ করেছিল হায় এত ছোট ছোট বাচ্চা বাপ মরে গেল কে খাওয়াইবো মানুষের দুঃখ করছে ছোট ছোট বাচ্চা বিধবা মেয়ে লোক এই একটা লোক সামাই রোজগার করে খাওয়াইতো লোকটা মরে গেল এই হায় এদের বিধবা বলে না দুনিয়া ভাড়া দেখো এটি বিধবাদেরকে পাল্টছে আল্লাহ তাদের উদ্দি দিতেছে যারা খোদা মনে করছিল সে মরে গেছে আসলে যিনি খোদা তিনি তিনি সদা চিরঞ্জীব কখনো মরেন না আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল আয়ুল কিয়ুম কেবলই जिंदा না মানে যে ওই তো জমিন আসমানের সমস্ত ব্যবস্থা আপনা করতেছে यस আনহুমা ফিল সামাওয়াতি ওয়াল আরদুল কুল্লাহু ইয়ুমিন হুয়া ফি শআন জমিন আসমানের সমস্ত مخلوক তাদের মনের আর্জি তাদের চাহিদা সবকিছু আল্লাহ তাদের কাছে ব্যক্ত করতেছেন আল্লাহ চাহিদাকে উন্নত করতেছে কাউকে ইজ্জত দিতে দিতেছে কাউকে অসুস্থতা দিতেছে সব মহলুক আল্লাহ তাদের কাছে চাইতেছে আল্লাহ তাদের চাহিদা পূরণ করানো ব্যস্ত সারা প্রভুমা পালান এই সমস্ত সব কারখানা গুনিয়া সবকিছু শেষ করে দিয়া জিনিস তোমাদের জন্য একদিন অপসর হয়ে যাবো সেদিন তোমাদের কি সাব দিন তোমাদের হবে তার থেকে হবে এবং সে আরাম আয়েসের মধ্যে থাকবে যার মেকির কান্না হালকা হবে তবে তার ঠিকানা হা দিয়ে দুজত হবে জ্বলন্ত আগুন হবে আমি ঠিকানা বানাইছি তাহলে তুমি দুনিয়াতে এটাকে বুঝে আসো ওইভাবে দিন বানাও আখেরাত বানাও তুমি তুমি তোমার আখেরাত বানাও দুনিয়ার খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিয়েছি তোমাকে সুস্থতা আমি দিব আমি এই দায়িত্ব নিয়ে নিয়েছি ঔষধ তোমাদের সুস্থ করবে না আমি সুস্থ করব আমি যখন চাইব তখন তুমি সুস্থ হইবা আমি যখন চাইবো তখন তুমি অসুস্থ হয়ে যাইবা যে অন্যের চিকিৎসা করে সে হয়ে সেখানে আল্লাহ সে অসুস্থ হয়েছে যে অন্যকে সুস্থ করে সে তুমি যে সুস্থ থাকবো মানে সেও অসুস্থ হয়ে পড়বে ডাক্তার অসুস্থ হয়ে গেছে ডাক্তারের রোগে তুলছে ডাক্তারকে রোগ দিল কে যে কে রোগী হয়ে যায় ইব্রাহিম আলী ইসলাম বলেন আমার রথ আমার আল্লাহ তোহনি যখন আমি অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সুস্থ করেন্লাম যখন আমার ক্ষুদা লাগে তিনি আমাকে খানা খাওয়ান যখন আমার পিকাশা লাগে তিনি আমাকে পানি পান করানি তুমি যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি আমার আমাকে আবার পুনরায় জীবন দিবেন নিন্দা করবেন দিবেন একদিন আমাকে তিনি মত দিবেন দুনিয়াতে মোট মারবে না কারণ কারো হাতে মত নেই মত আল্লাহ তালো হবে তোমাকে দিন নির্ধারিত মৃত্যুর সময় প্রত্যেকের জন্য আল্লাহ ঠিক করে রাখছে বলে তার আগে কেউ কারণে বাড়তে পারবে না কেউ কারণে মত দিতে পারবে তুমি খামাগাই আল্লাহকে মানুষ চেনে না মেডেম আহতরাম তবলিক এই জন্য জরুরি যে যখন এই চলবে মানুষ আল্লাহকে কেনবে ها رشتا کرتنه فابولي ليه الله عندنا بولين والعاليات صبحا فالموريات طبحا فالمغيرا بصبحا فعثرنا به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لك نود وليه مانوش سمي جانوار اتكا وضم حيونا سمي قضامي ششكي شرا بنيت তুমি জানোয়ারের থেকে অধম হইও না দেখো একটা ঘোড়া যে তোমার সৃষ্টি করেছি যোদ্ধা সবার হয়ে যায় আর ঘোড়াকে এসে দৌড়ায় ঘোড়া তার মনির সে পিঠের মধ্যে লোয়া রাতের অন্ধকারে ছুটতেছে আর এরকম দ্রুত ছুটতেছে घोड़ार पाते पाथर मध्य पायर खुरे आघात लागे अग्नि स्लिंग रात भर मनीप के माथा पीछे रतभर घोड़ा तोड़े सकाल बल क्लान शांत अवस्थाय से, से, अवस्था से मनीपे निया मनीपे दुश्मन भरे ढूंके पड़े युद्ध मैदान में যুদ্ধের মানে মনিপের দুশ্মন যে মনিতকে পিটে ভিতরে ঢুকে পড়ছে যেমন মনিত দুশের বল্লমের আঘাতকে সহ্য করতেছে আঘাতকে সহ্য করতেছে তাহাতাও না বিহি না পান পাওয়া চা তো না বিহি যা মা মানে সকালবেলা ঘরে ঘরে শত্রুর উপরে হামলা করতে হবে তো শত্রুর যুদ্ধের ময়দানে শত্রুর ভিতরে ঢুকে পড়ছে আর খুঁড়ের আঘাতে যুদ্ধের ময়দানে এমন ঝুলাবালি উড়েছে যে ঝুলাবালিতে যুদ্ধের ময়দানকে অন্ধকার করেছে আর ওই অন্ধকার যুদ্ধের ময়দানের মধ্যে বলে যে বিজলি চমকের মতো তলোয়ার চলতেছে বর্ষা ছড়তেছে তীর ছুটতেছে তো ওই তীর ঘোড়ার গায়ে লাগতেছে তলবার গায়ে লাগতেছে কোন পর্ব করবে তো না মনির পিঠে মনিরের এত শকর হয়ে গেল এক ঘোড়া করে দেখো মানুষ তুমি ঘোড়ার চেয়ে অদম হয়েও না এই ঘোড়াকে তার মনির কয়দিন খাওয়াইছে কয়দিন তার শরীর মালিশ করছে কয়দিন তাকে তো আদর মোহ্বত করছে তো সে তার মনিবের এতখানি আনুগস্য এতখানি ফর্মাবরদারি দেখাইতেছে অবশ্য এই ঘোড়াকে এই মনির সৃষ্টি করে নাই খালি কতদিন খাওয়াইছে ঘোড়ারে খাওয়ায় দাওয়ায় একটু হৃষ্ট পুষ্ট করছে আর কয়দিন তারা আদর মোহ্বত করছে তারা একটু লালন পালন করছে তাতে ঘোড়া এত শকর গুজার এত আনুগস্ত দেখাইতেছে शेक एक फेका लगते मनिर तुम तुम शत्रु बो अबारे जो एक ना मनिर तुम्हें बाड़ी छुटबो रुटब सकाल बल शत्रा के पीठ ले जो जो दे दे। बंदा तुम्हें माथार चुलर लोक पर्त सबकि তের সাগরে ডুবাই দিলাম তুমি কিনা আমাকে ভুলে দেয়া তোমার পয়সা কে মোহাম্মত করো তোমার টাকা কে মোহত করো টাকার জন্য নামাজ ব্যবসার জন্য তুমি আমার হুকুম নষ্ট করতেছ চাকরির জন্য আমার হুকুম নষ্ট করো আমাকে ভুলে থাকো তুমি আর আপনাকে আমার কথা মনে করো না যে আমি তোমাকে ঘুম দিতেছি সকালবেলায় যাতে তুমি তো দেখা হয়ে উঠো আমি যদি তোমার ঘুম কেড়ে নেই আমি তোমাকে ঘুম দিলাম আর তোমার সমস্ত ক্লান্তি দূর করে দিলাম ঘুমের মাধ্যমে আবার ঘুম থেকে আমি তোমাকে জায়গায় এলাম তোমার ক্ষমতা ছিল না ঘুম থেকে তুমি আমি যদি রু হুকে আটকা তুমি আর কখনো না কত মানুষ এরকম ঘুমাই ছিল সকালে আত্মীয় স্বজন বলতেছে ওই যে আসলে ঘুমাইছে চির ঘুম আর জাগে নাই আমি তো তোমাকে আবার জায়গায় দিতেছি তুমি ওইখানে আমার কথা মনে করো না ঘুম থেকে দেখে আমার কথা মনে করোনা আলহামদুলিল্লাহ করার জন্য আমি তোমার জন্য খানা আনছি তুমি আমার কথা মনে করো না সব খানা যোগান আমি যখন খাইতে বসো তো তুমি আমার কথা স্মরণ করো না তুমি আমার নাম পড়ো না আমি তোমার এগে খাওয়াই দিছি গলা দিয়া সহজে নামাই দিচ্ছি পেটের মধ্যে ব্যথা লাগাই দিইনি পেটের মধ্যে অসুখ লাগায় দিইনি খানাটা সহজ তোমার গলা দিয়া নামাইয়া তোমার উদরে পৌঁছাই দিছি তুমি আমার সফল করো না তুমি খাইয়া উঠে বলো না আলহামদুলিল্লাহ পানি আটকাইয়ে দিতাম সেই পানি কে নামাইতো তোমার ভিতরে আমি তোমার ভিতরে পানি নামাইয়ে দিয়েছি তোমার ভিতরে খানা নামাইয়ে দিছি তোমার শরীরটাকে সুস্থ করে দিছি তোমার দুর্বলতাকে দূর করে দিয়া शक्ति दिए खान तुम खुदा कतर सतीजाइल बुजुर्ग अल्लाह तला बंदा मेमत सागरे तुम डूबे आई घोड़ा अदम होना घोड़ा के मालिक खवे घोड़ा मालिकार जारी करते মালিকের জন্য এত কিছু করবা নি আমাকে ভুলে বসে থেক না রাত তুমি আমাদের স্মরণই করলা না দিন গেল তুমি মনেই করলেন আমার কথা আরে তোমার চল্লিশ বছর জিন্দিগি হয়ে গেছে তুমি কোনোদিন মনে করলা না যে আমার কথা মনে করলা না তুমি কই না আমার ব্যবসা আমারে খাওয়ায় আমার চাকরি আমার খাওয়ায় আমার জায়গা জমিন আমার খাওয়ায় তুমি সবসময় টাকা পয়সার কথাই ক টাকা পয়সার কথা ক সারাদিন কোলে পাও তার লোক তুমি এরা মহাদাম যখন তবলিক থাকবে না তো মানুষ কলমে ঠিক আল্লাহ আল্লাহর জপে ঠিকই কিন্তু আল্লাহর কথা মনে করে না আল্লা কি করলো এই জন্য সব নবীন মানুষকে আল্লাহ দুনিয়াতে মানুষ আল্লাহ কে চিনে না আল্লাহ কে জানে না তারা বলে অমার রহমান রহমান আবার কেসরে পাঁচ সাল আসাম দাওয়াত দিতেছেন আল্লাহর দিকে না ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক আল্লাহর দিকে আসো। তুমি रहमान তুমি রহিম, ওরে রহমান অবলম্বন করো। আমরা শুনিনা। তারা আখিরাত বোঝেনা। বলে মরে গেলে আবার কে जिंदा করবে? আমরা সব মাটির সঙ্গে একাকার হয়ে যাব। তারপর আবার কে जिंदा করবে? তারা আখিরাত বোঝেনা, তারা আল্লাহকে চিনে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিবেন, তকলিক করলেন তার থেকে আবু বদল হলো আল্লাহ কি চিনছে তাদের ইমানের হালত কি আল্লাহকে কেমন চিনা চিনছে আল্লাহকে চিনছে এরকম একবার কিছু কমি মতের মাল আসছে টাকা পয়সা এগুলি সব বাড়ছে তাহলে জিজ্ঞাসা করতে একজনে বলল যে আমির মিল যেগুলি রাইসায় দেন হঠাৎ কোন বিপদ আপদ হঠাৎ কোনো জরুরত হঠাৎ কোন প্রয়োজন দেখা দিতে পারে তখন এগুলি খরচ করবেন এগুলি রাইসা দেন জমা পেরা তোমার মুখে শয়তান কথা বলে আর আল্লাহ আমাকে ওই শয়তানের জবাব শিখিয়ে দিতে জবাব দেখি জবাব হল এই যে আমি হঠাৎ বিপদাপদ হঠাৎ প্রয়োজন এটার জন্য আমি ওই আমল করব যে আমল রসুল্লাহ আসল্লাহ আসান করেছেন আর এই টাকা তো আমি তখনই জমাবো এই টাকা তো এখনই শেষ করো গেলে তো না দরজার মধ্যে তালা টালা লাগাম না যে বলে তালা লাগানো আছে বলে কিরকম তালা লাগানো আছে তুমি যাই দেখে তালা লাগানোর মানে হলো ঘরের ভিতরে কিছু নাই আমি তো কিছু রাখি নাই যা এসে সব দিয়ে দিচ্ছি আল্লা উপরে অজাত বিশ্বাস আল্লাহর যে আল্লাহ আগামী মাসের রোজ আনবে জমা করে রাখছে হুজুর কি বলে হুজুর হঠাৎ জমা করে রাখছে বলে না বিনাল মানে শেখ না আল্লাহ তুমি খরচ করে ফেলাও আর সে মালিক যে আল্লাহ তার কাছে অভাবের ভয় করলো তুমি খানা ভরপুর মহতর বুঝব আল্লাহ রূপরে ভরসা আল্লাহ দিবে যখন চাইবো আল্লাহ দিবে আল্লাহ রূপী ইমানো তারা আখিরত কে বুঝছে আখিরত চিনছে বলে বলে দেখো বিবি বলে বিবি নারাজ কোনো কারণে তো বিবিকে বলে যে দেখো তুমি যতই অসন্তুষ্ট হো না আমি কোনো হুড়ের পরিবর্তে তোমার মতন এরকম হাজার মেয়ে লইতে পারি বরং আমি তো জান্নাতের এক হের জন্য তোমার মতন এরকম হাজার মেয়ের লোক ছাড়তে পারি এই কথা শুই বিবি দেখে জানি না এই লোক তো আমার এই সমস্ত কান্দাকাটিতে বলবো না खर तो लो, मे लोग खाय दयाब पायखाना मांगल तो बुद्धि करलो बीबी के बल्कि अच्छा এগুলি এখনই খাইয়া শেষ না ফিরা সংসারে খরচ না করিয়া এরকম করলে কেমন হয় যে কোনো এমন লোকের হাতে দিয়ে দিই যে এটা ব্যবসায় খাটাইয়া এটার মধ্যে বাড়াইতে থাকবে মুনাফা হইতে থাকবে আর আমাদের আসল পুঁজি থেকে দেবে আমরা খালি মুনাফা থেকে লুয়ে সংসার চলবো এরকম হইলে কেমন হয় মানে এটা হলে তো খুব ভালো হয় মানে আজ তো সংসারে কিছু চলতেছে কোন রকম সামনে আরো অভাব দেখা দিতে পারে এখন টাকাটা আমরা সংসারে খরচ না করিয়া এমন লোকে দিয়ে দিই যে এডে খাটাইয়া বাড়িতে থাকবে আর যখন আমাদের খুব কঠিন প্রয়োজন দেখা দিবে তখন আমরা এদের মুনাফা খাবে আসল টাকা খাইব না বলে হ্যাঁ এটা হইলে খুব ভালো হবে ওই ঘরের থেকে বেরিয়ে যাইয়া ওই টাকাগুলি লইয়া মহল্লার মধ্যে যত এটি বিধবা আছে গরিব মিষ্ণ আছে সবের বাইরে দিয়ে দিচ্ছে এখন কদিন বাদে সংসারে আরো বেশি প্রয়োজন দেখা দিচ্ছে না দুদিনে কিছু আমাদের সংসারে তো উনি কিছু করে না চুপ করে একদিন একদিন দুই দিন কে বারবার টাকা দাদে এখন উনি আর ঘরেই আসেনা উনি আর ঘরে না রাত আসে সকালে ঘুম থেকে উঠবেন একজন লোক এসে বলল কষ্টের মধ্যে আমি কি করছি বলে আপনি তো ওই টাকা পয়সা টাকা দা উনি এই ঘরে ঘরেই আসেনা মজুতে পড়ে থাকে বলে কেন ওই টাকা পয়সা কি করছে বলে ওই টাকা পয়সা জিনিস খালি কানতে যাচ্ছে আইসে ঘুরি করবে তাহলে আপনি তাকে তবে মেসিন দিয়ে দিয়ে দিলেন একটা পয়সাও রাখলেন না অভাব হবে বড় সংকট হবে সেদিন বড় সংকটের দিন হবে আমি এটি মিষ্টি দিচ্ছি ক্যামতের ময়দানে আল্লাহ তালা আমার এই দামের ফল আমাকে দিবে তোমাকে দিবে সেদিন আমাদের সংকটের মুহূর্তে বড় উপর সাল্লাস রাহু ওনার ঘরে শীতের রাত্রিতে মেহমান আসছে শনি মেহমানকে গরম গরম খানা খাওয়াইছে খানা খাইবেন হইতে হইতে আর কোন খবর নেই মেহমান রাত্রেবেলায় নাই শীতের মধ্যে একজনে বলে ওনার রাতের বেলায় গরম গরম খানা একটু ভালো লাগেন আমাদেরকে কোনো খাতা খাবার দিলো না শুভার ব্যবস্থা করলো না ল্যাপটসপ দিল না ওনার খানাও ভালো লাগেনা রাগ করে দেয় যেহেতু রাত্রের বেলায় আপনি আমাদেরকে ব্যক্তি আমরা আর ওইখানে আল্লাহ সাহাবি ওনার সঙ্গে ব্যথি করেন খানা খাওয়াই দিলেন আর রাতের শীতের বুঝে যে আমরা কিভাবে শুনবো কিভাবে ঘুমাবো খেতে বাতিল শীতের না এটা করবার জন্য দিবা দেখে স্বামী স্ত্রী জনজন তাদের গায়ে এই পরিমাণ কাপড় নেই বর্ণনা করে যায় তারাও জড়সে তখন মুখ বন্ধ হয়ে তাদের অবস্থাই দেখি এরকম আপনারা দিয়ে না খুব মেহমানের চেহারা দেখে বুঝতে পারতে আশ করছে আমাদের এখানে ভালো ভালো জিনিস যা পাই সব ওই বাড়িতে পাঠাই দি যেহেতু ওইখানে আমরা কিছুদিন পর আমরা ওইখানে যাবো এখানে কিছু খোক করি না সব ওইখানে নিয়ে জমা এই জন্য মানে কি মেমান বুঝছো মানে জি হুজুর বুঝছি আপনারা বুঝছেন তো তাদের সামনে কি ছিল আশেপাশ এমন বোঝাবু দুনিয়ার ভালো ভালো জিনিস যা সব আকের তবলিগের তারা সামান্য সময়ের জন্য দুনিয়াকে একটুখানি মজগুল হইলে ফিরেশান হইলেনা রবি হুজুর সাল ইসলাম মজুর থেকে ঘরে হঠাৎ বাচ্চার মধ্যে মজগুল হয়ে গেলাম হাঁটি তামাকার মধ্যে নিশ্চয় আমি মুনাফি ফাইলি ছুটছে আর এই কথা বলতেছেফিট হই জলাফি হয়ে মুনাফি হয়ে গেছে মজুরি সে আখেরাত স্মরণ করে বাড়ি যাই ভুলে যায় না আমরা চলো হুজুরের কাছে যাই হুদুর এখন দেখা দেবিস বলে যখন আপনার সামনে থাকি মসজিদে থাকি পরিবেশে থাকি তখন তো আখের যেন সামনে থাকে আর যখন বাড়ি যদি আমরা কোন না এইরকম সব সবসময় থাকবে না মানুষের যদি সবসময় তোমরা এরকম একই অবস্থায় থাকতো আখের ছাড়া দুনিয়া কিছুই বুঝো না তো ফেরেসটা তোমাদের সঙ্গে তোমাদের বিছানায় আইসা আইসা মুসাফা করতো তোমাদের সঙ্গে কিন্তু এইরকম হালত কখনো হবে কখনো আরেক রকম হবে উদ্দেশ্য যেটা সেটা হলো মানুষ সর্ব অবস্থায় আখেরা জন্য মেহনত করে একই রকম অবস্থা সবসময় থাকে এমন কথা না মনের অবস্থা একই রকম থাকে সামান্য একটু ব্যতিক্রমে আখেরার সামান্য একটু জন্য অবস্থাটা মনের অবস্থাটা পরিবর্তন হয়েছে তারা খাবার তো মনের অবস্থা বানায়নি তারা আমাদের দিন পার হয়ে যায় মুসলমান কখনো স্মরণই হয় না সেই জন্য টবলিগে দেখতে হয় তবলিগে চার মাস আমরা রাস্তায় যায় করলে আখেরাতের কথা শুনলে বললে আমরা কথা শুনলে বললে দিনের ভিতরে আখেরাত বসে তখন শুতের সময় আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর কথা ইয়াদ করবে আখেরা থেকে ইয়াদ করবে ঘর থেকে বেরোবে বিসমিল্লাহ এই দাব তো আল্লাহ পড়ে বেরোবে মসজিদে ঢুকবে শরণ করবে আল্লাহ আবহাওয়া আবহাওয়া আবার তারপরেও মনে থাকে না মসজিদে ঢুকতে সময় খেয়ালই থাকে না এই গোয়া পড়া দরকার মসজিদ থেকে বাইরে সময় দরজার মধ্যে লেখে দিচ্ছে মসজিদ থেকে বেরোবার সময় ডোয়া পড়বেন অন্য সময় নিয়ে আসার দেখেও মনে থাকে না করে হ্যাঁ হ্যাঁ দোয়া পড়তে তো মনে ভাই এরকম হয় নাকি এরকমই হয় আমরা তো মসজিদে ঢুকতেও দোয়া মনে থাকে না মসজিদ থেকে মনে থাকে না অথচ মসজিদের দরজার মধ্যে দোয়া দেখে দিচ্ছি মনে থাকে না এই জন্য বলে ভাই সব দিকে যায় রাস্তা চার মাস যখন মেহনত করবো দেখবে মন্দিরের দরজার লেখা লাগবে না সোয়ার কামরার মধ্যে না গাড়ি মধ্যে দোয়া লেখা ঝুলাই দিচ্ছে দোয়া তো পড়ে না গাড়িতে বসলে এই দোয়া বসতে হয় তো ভাড়া দিয়ে তোমার কন্যা লেখা কাগজের মধ্যে ছাপায় গাড়ির মধ্যে ঝুলাই দিতে কিন্তু দোয়া কেউ পড়ে না দোয়া পড়তে মনে নেই যাব আল্লাহ রাস্তায় মসজিদের পরিবেশে থাকবাস ইনশাল দেখবেন এরপর আল্লাহকে স্মরণ করে চলবে আখরাত চলবে আখড়াত স্মরণ হয়ে গেলে আখড়াত কামাই করা খুব সোজা আখড়াত কামাইয়ের জন্য কোন জঙ্গলে যেতে হয় না বি বাচ্চা ঘর সংসারের মধ্যে আখড়াত কামাই হয় মানুষ যে খরচ করে বিচ্ছার উপরে মানে এই খরচের টাকা তার আমা করার সব লেখা হয় হাত চিকা রাখেন ঘরওয়ালা বেশি হয়ে গেলি কোন বেশি খরচ হলো কেন ছেলের পিতামে খরচ করে মেয়ের পিতামে ছেলে মেয়ের লেখাপড়া করবি তাদেরকে ঋণ শিক্ষার জন্য খরচ করে তো এই সমস্ত খরচগুলো তার আমর নামায় সৎ করার খোকের জন্য যে টাকা পয়সা খরচ করছে তারা যে খাইছে এক একটা লোকমা না তার আমল নামায় স্বচ্ছ করার সব দেখো ঘর সংসারের মধ্যে যদি এটাকে সরস দিয়ে চলে এটাকে ইয়াদ করে চলে যখন এটা মনে করবে তো ঘর সংসারে খরচ করবে কি কোন খরচ করতে হয় এটাকে বুঝবে কোনখানে খরচ করবে আমার আখেরাত হবে দুনিয়ার জন্যে কম খরচ করবে আট হাজার খরচ কম দুনিয়ার জন্য অকেটের মধ্যে সবচেয়ে কম মানের দিটা পকেটে আর ঢুকায় আর করে না ফকিরে তো বড় আশা করবে বাবা আর ঢুকাই দিয়েছে আর ভাইড করে না দিদি বোধহয় বড় নোট না উনি তো বড় নোট না উনি ছোট নোট চালা করতে কি করছে ভগির মনে করছিল বাবা এত লম্বা সময় তখন আট কি বের করে না তো বোধহয় টাকার নোট বের করতেছে বোধ না পাঁচশো টাকার নোট বের করে না না তো ওইখানে খরচটা মানুষ হাঁড়াতে পাইব হাঁড়া কম করে নিজের দুনিয়ার জন্য খুব করে লোক আছে সাহায্য নিবার জন্য লোকেরা এসে জিজ্ঞাসা করে মতিদের মধ্যে ভাই আমার কিছু সাহায্য দরকার সে আছে এরকম সাহায্য করতে পারে একটু ঠিকানা দিতে পারেন মানে সে কোনো উস্মানের কাছে দেয়া লোক থেকে দিচ্ছে ঘরের মধ্যে সরিটা কেন বাড়াই দিবি তেল বেশি জন্য বিবির উপরে রাগ করতেছে একটু তেল বেশি পড়ছে জন্য রাগ করতেছে ওই লোক বাইরে খাড়ায় খাড়ায় এই কথা শুনে চিন্তা করতেছে বলে যে লোক সামাজ করবো এরকম কোন দানশীলের ঠিকানা দিতে পারে আমার কিছু সাহায্যের দরকার তোমার না বললাম উসমানের কাছে গেছে বলে না ওইখানে গেছিলাম কামবো না ওই জন্য জানি বুঝছি বুঝতে পারিনি বলে না কাম হইলে ওইখানে হইব যাও তো মানুষে ও যখন খুব বেশি পিড়া পিড়ি করেছে আবার আজকে রাজে যখন গেছে তো তোলা ঘোরা টাকা দিয়ে দিচ্ছে সে তো হতবাক এটা কি গতকালকে দেখলাম আজ কি দেখি গতকালকে দেখলাম যে সামান্য তেল বেশি পুড়ছে এটার জন্য রাগ হইতেছে আর আজকে দেখি ছইলা ঘোরার টাকা আমারও দিয়ে দিতেছে আর আজ যেটা তোমার দিলাম এটা আখেরতের জন্য আমরা আমাদের আখেলতের জন্য বেশির থেকে আমাদের তো উল্টা আমরা আমাদের ঘর সংসারে খরচ করবো এই পয়সাগুলো যাতে গরিব লোকের দিনে এক গরিব লোকের দুই মাস তিন মাসের খোঁড়াকি হয়েছে খোরাকি হবে না উনি লাইট লাগাইয়া বাচ্চা দেবাই বাচ্চা দাবাল কি হয়